অনিন্দ বসুন্ধরা শ্যামল প্রকৃতি আর সুনীল আকাশ পরিবেশ এই ধর্মী মানুষের কাছে চির আপন পানবজাতি আজন্ম ব্যাকুল মায়া ঘেরা এই পৃথিবীর ছেড়ে যেতে কে বা চায় কিন্তু মহান প্রতিপালক আল্লাহ রাবুল আলমিনের অমোঘ বিধান প্রত্যেককে এই পৃথিবীর মায়াজাল করে বলতে হবে পিতা। হবে জগৎ তারপর যেতে হবে বহু দূর বহু দূরের সেই পথে প্রথম নিবাস প্রথম ঠিকানা প্রথম বাড়ি কবর মাটি খেরা ছোট্ট সেই ঘর কখনো কি ভাবায় তোমাকে বা আমাকে সাদা কাপড়ের পরিচ্ছদ আর মাটির বিছানা আর কিছু নেই নেই স্ত্রী পুত্র আত্মীয় স্বজন নেই টাকা পয়সা ধন দৌলত নেই ক্ষমতা নেই শক্তি এমন দিনে এমন স্থানে কে হবে আমাদের সহায় মহান আল্লার করুণা ব্যতিরে কে অন্ধকার কবরে কেউ পাবে না শান্তির সন্ধান চার দয়া ছাড়া কবর হাসরিজানে মুক্তির পথ নেই সেই মহান রাব্বুল আলমিনকে আজ আমরা ভুলে গেছি দুনিয়ার রঙিন মোহালে মহাবিষ্ট হয়ে ক্ষণস্থায়ী এ দুনিয়ার সময়কে উপভোগ করতে আমরা যেন বেহুশ হয়ে গেছি গাড়ি বাড়ি টাকা পয়সা ভোগ বিলাস ইজ্জত ক্ষমতা এসব অর্জনের জন্য আমরা ন্যায়ের পথ ছেড়ে হাঁটছি অন্যায়ের পথে আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে জীবন চালাচ্ছি শয়তাের পথে ভোগবাদী লালসায় আকন্ঠ নিমজ্জিত হয়ে পাপের পাহাড় গড়ে তুলেছি অথচ আমাদের সবাইকে একদিন থামতে হবে छाड़ते सबकि माय बोखे तारा थेमे जा श्ष प्रश् तप्त शीतल है रंगीन पोशाक विदाय कारण से दिन जी बाड़ी जे बाड़ नाम कबरपुर बाड़ी সেই কবরপুরের বাড়ির কথা স্মরণ করিয়ে দিতে উদীয়মান তরুণদের ইসলামী সাংস্কৃতিক সংগঠন প্রভাতী শিল্পীগোষ্ঠীর যৌথ পরিবেশনা কবরপুরের বাড়ি ইসলামী সঙ্গীতের এক অনবদ্য অডিও অ্যালবাম কবরপুরের বাড়ি